আবু মামার রহমাতুল আলাহি ও আদম ইবনু আবু ইয়াস রহমাতুল আলাহি আবু সালেহ সাম্মান ও রহমাতুল আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি আবু সাঈদ খুদ্রি রদ্দলা তালা আনহুকে দেখেছি তিনি জুমার দিন লোকদের জন্য সূত্রা হিসেবে কোনো কিছু সামনে রেখে সালাত আদায় করছিলেন আবু মুয়ায়েদ গোত্রের এক যুবক তার সামনে দিয়ে যেতে চাইল আবু সাঈদ খুদ্রি রদ্দুল্লাহ তালাহ আনহু তার বুকে ধাক্কা মারলেন যুবকটি লক্ষ্য করে দেখল যে তার সামনে দিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই এজন্য সে পুনরায় তার সামনে দিয়ে যেতে চাইল এবারে আবু প্রথমবারের চেয়ে জোরে ধাক্কা দিলেন ফলে আবুদ রহুকে তিরস্কার করে সে মারওয়ানের নিকট গিয়ে আবু সাইদ রাহু এর ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল এদিকে তার পরপরই আবু সাইদ রা আনহু ও মারওয়ানের নিকট গেলেন মারওয়ান তাকে বললেন হে আবু সাইদ তোমার এই ভাতিজার কি ঘটেছে তিনি জবাব দিলেন আবি নবী সাল্লাহ আলয় সাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের কেউ যদি লোকদের জন্য সামনে সূত্রা রেখে সালাদ আদায় করে আর কেউ যদি তার সামনে দিয়ে যেতে চায় তাহলে যেন সে তাকে বাধা দেয় সে যদি না মানে তবে সে ব্যক্তি মুসল্লি যেন তার সাথে লড়াই করে কেননা সে শয়তান